আবু হুরাইরা হ্রদাল্লাহ তালন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় যতবার মসজিদে যায় আল্লাহতালা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করে রাখেন